বিসমিল্লাহ রহমান রহিমার অসংখ্য সৃষ্টি জীবের মাঝে দিয়ে সৃষ্টি করা হয়েছে একটি প্রাণী মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমী সেই সৃষ্টিকে দিয়েছেন শ্রেষ্ঠত্বের আসন আশরাফুল মাকলুকার সেই মানুষের কল্যাণে মহান আল্লাহ নিবেদিত করেছেন তার সকল সৃষ্টিকে পরম ভালোবাসা আর মমতার বন্ধনে মহান আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে প্রতিপালন করেছেন প্রতিনিয়ত সেই মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা মহান রবের দিদার পেতে মাতোয়ারা থাকেন সদা সর্বদা এই পৃথিবীর সকল লোভ লালসা মোহ মায়া তাদের কাছে তুচ্ছ পরম দয়ালু ও দয়াবান আল্লাহ রাব্বুল আলমিনের দিদার পাওয়ার জন্যে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকে সদা সর্বদা সেই আল্লাহ রবুল আলমিনের দিদারের আশা মানব হৃদয়ে জাগ্রত করার মন ভরা প্রত্যাশা নিয়ে উদীয়মান তরুণদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠীর বাংলার সারা জাগানো শিল্পীদের যৌথ পরিবেশনা মাওলার দিদার বাংলার সারা জাগানো শিল্পীদের যৌথ পরিবেশনা মাওলার দিদার